জীবনের প্রথম বিয়ে করেছিলেন পঁচিশ বৎসর বয়সে আর শুরু হলো কবে বছর বয়স পূর্ণ হওয়ার আগের জীবনের ঘটনা যদি উন্মতের জন্য শরীয়তের দলিল না হয় তাহলে তো বিয়াও নবীর জন্য উন্মতের জন্য সন্মত হবে না এটা হলো প্রশ্ন নবী বিয়া করেছিলেন প্রথম বিয়া করেছিলেন চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে না চল্লিশ বছর পূর্ণ হওয়ার পনেরো বছর আগে তাহলে এটা কি বিয়া করা কি উন্ম্মতের জন্য অনুসরণীয় নয় বিয়া করা কি উন্মতের জন্য নবীর সন্নত নয় তাহলে নবীর বিয়া করাটা উন্মতের জন্য শরীয়তের দলিল হইল না কিভাবে এই প্রশ্নের জবাব হইল নবী পঁচিশ বছর বয়সে বিয়া করেছিলেন এই জন্য বিয়া উন্মতের জন্য সন্নত হয়নি চল্লিশ বছর বয়স হওয়ার পরে নবী উম্মদকে বলেছেন বা হে যুব সম্প্রদায় তোমাদের যারা স্ত্রীর আদায় করতে সক্ষম একটা হইল স্ত্রীর খুরফুস দিতে সক্ষম আরেকটা হইল স্ত্রীর যৌন অধিকার আদায় করতে সক্ষম তোমরা বিয়ে কর চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে নবী উম্মদকে বিয়ে করতে নির্দেশ দিয়েছেন এই জন্য বিয়া করা উন্মতের জন্য নবীর সুন্নত হয়েছে পঁচিশ বছর বয়সে নবী নিজে বিয়া করার কারণে নয় ৪০ বছর পরে বিয়ার নির্দেশ দেওয়ার এই রকম কোন ঘটনা যদি রসুল চল্লিশ বছর বয়সে রসুলের জীবনে ঘটে থাকে যে তিনি নিজে এই কাজটা করেছেন অথচ উন্মতের জন্য কাজটা করণীয় তাইলে বুঝতে হবে যে বছর আগে নবী করেছেন এই জন্য করণীয় হয়েছে না চল্লিশ বছর পরে নবী উম্মদকে করতে বলেছেন এই জন্য করণীয় হয়েছে এই জাতীয় কাজ ছাড়া আর বাকি সবগুলি কাদের ব্যাপারে জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত এই দীর্ঘ চল্লিশ বছরের জীবন ইতিহাস এতক্রণের কথা বুঝে থাকলে বলুন কার জন্য কিসের দলিল নবীর জন্য নবু অতীর্থ গেল ওহিনা শুরু হওয়ার আগের চল্লিশ বছরের জীবন ইতিহাস সম্পর্কে সামান্য আলোচনা এবার আমরা ওহিনাজিল শুরু হওয়ার পরবর্তী তেইশ বৎসরের মধ্যে তেরো বৎসরের মক্কি জীবনের ইতিহাস নিয়ে একটু আলোচনা করি চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীকে নির্দেশ দিলেন আপনি আপনার পরিচয় আসল পরিচয় হল মোহাম্মদুর রাসুল্লাহ সমাজে প্রকাশ করুন এবং সমাজের মানুষকে লা ইহা ইল্লাহার দাওয়াত দিন রাসুল সমাজের মানুষকে দাবাত দিতে লাগলেন ইয় ইউ হ্যাভ নাস্লা হু তুফলি হু হে লুকেরা তোমরা লাল ইল্লাহ স্বীকার করো তোমরা সফল হয়ে যাবে স্বীকার কর সফল হয়ে যাবে বরণ দাওয়াত কবের থেকে শুরু হলো হ্যাঁ চল্লিশ বছর বয়স থেকে দাওয়াত শুরু যেই দাওয়াত শুরু হইল মাত্র আঙ্গুলে গনার মতো কয়েকজন লোক বিনা প্রতিবাদে দাওয়াত গ্রহণ করলেন তাদের মধ্যে একজন ছিলেন হজরত খাদিজা রাজি আল্লাহ তালা একজন ছিলেন হজরত আলীর আদি একজন ছিলেন হজরত হাবু বকর সিদ্দিক রাজি একজন ছিলেন হজরত সুময়ার্লাহ আল্লা এই আঙ্গুল এগোনার মতো কয়েকজন সারা বাকি সর্বলোকে বলতে লাগল কি করে মোহাম্মদ নবী হইয়া গেছে কিভাবে নবী হইল মানি না এমনে নবী হইল চল্লিশ বছরের জীবন ইতিহাসকে আল্লাহ সাক্ষী রেখেছেন এমনে নবী হইল বলেন এতক্ষণের কথা বুঝে থাকলে চল্লিশ বছরের জীবন ইতিহাস মোহাম্মদ কেমনে নবী হইল এই প্রশ্নের জবাব কিনান এই জবাবটা রেডি করেছেন আল্লাহ চল্লিশটি বৎসরে যেহেতু তারা মানতে রাদি নয় এই জন্য তারা শুধু বিরোধিতা নয় তারা শত্রুতামি শুরু করল এমন শত্রুতামি করল রসুল করিম সাল্ল আলহি ওসাল্লাম এদিন বাজারে গেলেন লাগলেন্লাহলি হের লোক সকল তোমরা লাই লাইল্লাহ স্বীকার করো তোমাদের জীবন সবলায় আবু জাহাজ তার দলবল নিয়া সাথে সাথে বাজারে গিয়া বলে হে লোকেরা মোহাম্মদের কথা শুনবে না সাবধান তাগল এদিকে আবু জাহাজ দলবল নিয়ে বলে মোহাম্মদ তাগল আর তিন দাবাদ দ্বিতীয় আছেন আবু জাহালের কথা কোনো প্রতিবাদ নাই কোনো জবাব যখন দেখল এর দ্বারা রাসুলকে দাওয়াত দাওয়াত থেকে ফিরানো গেল না তখন আবু জহান তার দলবল নিয়ে নবীর গায়ে থুক নিক্ষেপ করছিলেন এক দ্বারা যখন দাওয়াত থেকে ফিরাইতে পারল না তখন থুকে নিজার শরীরে রাস্তার ধুলাবালু নিক্ষেপ করছিলেন এক দ্বারাও যখন ফিরাইতে পারল না রসুলের গলায় গামছা বেড়ে বাজারের রাস্তায় ফেলে অলিতে গলিতে টানা হেসা করত আদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন আসাদুল্না সিবালা আনিল ফাল আমসা। দুনিয়াতে সবচেয়ে বেশি বিভদের সম্মুখীন হন নবীরগণ আর নবিরসুলগণের অনুসরণে যে যত বেশি অগ্রসর হবে সে ততই দুনিয়াতে বিভদের সম্মুখীন হবে কোন সমস্ত লোকের কাছে বিভদের সম্মুখীন হন নবীগণ এবং নবীর অনুসারীগণ কোন সমস্ত লোকের কাছে বিভদের সম্মুখীন হন যে সমস্ত লোকেরা দুনিয়ার স্বার্থের লুবে নবীর পথে চলতে চায় না নবীর পথে চলতে গেলেই তার দুনিয়ার স্বার্থ লঙ্ঘন হয় এই কারণে নবীর নবীরেও দুরুম অত্যাচার করে নবীর অনুসারী আলেমগনকেও দুরুম অত্যাচার করে কেন নবীরাই তারা দুনিয়ার হীন স্বার্থ চরিতার্থ করার পথে একমাত্র বাধা নবীর অবর্তমানে নবীর অনুসারী আলেমগুলোই একমাত্র শয়তানি কর্মকাণ্ডে আলেনগুলোই বাধা এই জন্য নবীগণকে যারা তারা যেভাবে হামলা করেছিল কেমক পর্যন্ত দায় বে নবীগণকেও তারা ঠিক একইভাবে হামলা করে খুব সহজ সরল একটা উদাহরণ দিয়ে শুনেন ইসলামের নাম শুনলেই বয় নয় বর্তমান সমাজে কিছু মুসলমান আছে এরকম অ মুসলমান নয় ইসলাম কইলেই প্রতিবাদ করে ইসলাম কইলা কেন মুসলমান আবার ইসলাম কইলে প্রতিবাদ করে क्या कारण था कि कारण हल जत रकम शयतानी आत रकम पाप आत रकम गुणा आत रखाय आत रकम अपराध आत रकम दुर्नीति आत रकम जालियाते सबग पथे एकम्राम बदा एक कारण सुरे इसलम भय पागातम नाम शुनले भय पदमशे इसलम नाम शुनले भय प সুৎকুরেরাও ইসলামের নাম শুনলে গয় পায় গুসকুরেরাও ইসলামের নাম শুনলে গয় পায় কেন ইসলাম সুরির হতে বাঁধা ইসলাম ডাকাতির পথে বাধা ইসলাম বদমাসীর পথে বাঁধা ইসলাম জিনার পথে বাঁধা ইসলাম সন্ত্রাসের পথে বাঁধা ইসলাম খুন খারাপের খুন খারাপের পথে বাঁধা ইসলাম সুৎকুরীর হতে বাঁধা ইসলাম গুসকুরির পথে বাঁধা ইসলাম মৎখুরির পথে বাঁধা ইসলাম গানজাকুরির পথে বাঁধা এই জন্য যত গান যত মধখুর যত সুদুর যত গুসকুর যত সুর যত যত রকমের সুর যত রকমের দুর্নীতিবাজ সবগুলি ইসলামের নাম শুনলে ভয় পায় ভয় পায় যাদের কথা শুনলে ভয় পায় এদেরকে দমন করার উভয় কি অন্যায়ভাবে হামলা করা কথা বুঝলেন যাদের মুখে ইসলামের আওয়াজ হয় এদের এদের ইসলাম কথাটা ভয় পায় তো ভয় বলার মতো কথাটা বন্ধ করার উভয় কি এদের মুখ বন্ধ করার উপায় এদেরকে জব্দ করো অন্যায়ভাবে হামলা করো এদের মুখ বন্ধ করে দাও মোহাম্মদুর রসুল্লাহ সল্ল ইসলাম পাগাল বলে গাড়ি চললেন মুখ বন্ধ করলেন না মোহাম্মদুর রসুল্লাহলাম এর শরীরে তুপ করা হইল কিন্তু মুখ বন্ধ করলেন না মুহাম্মদুর রসুল উল্লাহ সল্ল ইসলামের তুকে বি যা শরীরে বারুন নিক্ষেপ করা হইল মুখ বন্ধ করলেন না গলায় গান ছাপে রাস্তায় ফেলে বাজারে টানা হেসরা করল কিন্তু মুখ বন্ধ করলেন না একাধিক আল্লাহ রসুল বলেন মন রাম ইনকুমারাম তাহলে তোমরা কেউ যদি কাউকে ইসলাম বিরোধী কোন কিছু করতে দেখো তাহলে শক্তি থাকলে শক্তি প্রয়োগে বাধা দাও শক্তি না থাকলে মুখের দ্বারা প্রতিবাদ করো মুখের দ্বারা প্রতিবাদ করার যোগ্যতা না থাকলে অন্তর দিয়া ইসলাম বিরোধী কাজকে ঘৃণা কর এটা হল সবচেয়ে তাট ক্লাসের ইমান তাট ক্লাসের ইমান হাতিসের ব্যাখ্যায় মহাদ্দ এখানে লেখেন শক্তির দ্বারা অন্যায় বন্ধ করার নির্দেশ সরকারের প্রতি শক্তির দ্বারা অন্যায় বন্ধ করার নির্দেশ সরকারের প্রতি মুখের দ্বারা প্রতিবাদ করার নির্দেশ আলেমগনের প্রতি অন্তর দ্বারা ঘৃণা করার নির্দেশ সর্বস্তরের মুসলমানদের প্রতি অন্যায় কাজ বন্ধ করবে সরকার কিভাবে শক্তি প্রয়োগে আলেম্বন অন্যায় বন্ধের জন্য কি করবেন মুখের দ্বারা প্রতিবাদ করবে জনগণ অন্যায় কাজের বেলায় কি করবে ঘৃণা করলে সমর্থন দিতে পারে এখন বলন কোন জনগণ যদি অন্যায় কাজে সমর্থন দেয় অন্যায় কাজে অংশগ্রহণ করে তার ইমানের ক্লাস কোনটা। তুমি শক্তি পড়িল নায় বন্ধ করতে পারো না মুখের দ্বারা প্রতিবাদও করতে পারো না মনে মনে ঘৃণা করলে ছিল তোমার তাক ক্লাসের মনে মনে ঘৃণা করারও অবস্থা যদি না দেখে তোমার মানে ক্লাস কোনটা তাহলে রসুলের জীবন ইতিহাস শুনে আর বুঝে আমাদের লাভ কি আরেকদিনের ঘটনা হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম মক্কা থেকে কয়েক মাইল দূরে তাইফে গেলেন সেখানে তিন সর্দার ছিল তাইফের বাসিন্দাদের তিন সর্দারকে ডাকলেন দেখে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এক সর্দার বলল আমি তোমার সাথে কোনো বলতে আর এক সর্দার বলল আল্লাহ যদি সত্যই তোমাকে নবী বানাইয়া পাঠাইয়া দেখেন তাহলে তোমার মক্কাবাসীকে দিয়ে আগেই মানের দাওয়াত দাও ফলে আমাদের কাছে আসো আর এক সর্দার জবাব দিল আল্লাহ কি তোমার চেয়ে কোনো ভালো মানুষ পাইলেন না নবী বানাইবার জন্য অর্থাৎ তিনজন সর্দার্নদ্যামাত্মকুল করলোই না প্রত্যাখ্যান করল সাথে সাথে সমাজের যে মস্তান ছেলে ফেলে আছে উঠতি বয়সের পনেরো বিশ পঁচিশ বছরের ছেলে পেলে যারা আছে যেই বয়সে মানুষ মস্তানি করে তাকে ভাগলামি করে তাকে এই মস্তান ছেলে ফেলেদেরকে দেখিয়া তিন সর্দারে বলল যে মক থেকে মোহাম্মদ নামের একটা পাবলাইছে তারা নিয়ে তোমরা কিন্তু আমোদ ফুর্তি করো বলেন মস্তানি করলে যারা বিচার করার দায়িত্ব রাখে তারাই যদি মস্তানি করার জন্য যাদের হাতে ছিল তারাই দোলুম শালায় ন্যায় বিচার পাবেন কোথায় যাদের হাতে ছিল ইনসাফের দায়িত্ব তারাই করে দোলুম ইনসাফের আশা করবেন কোথায় এই জন্য হাজিজ শরীফের রসুল করিম সল্লাই বলেছেন তুমি যদি ইনসাফ না পাও জালিমে যদি জুলুম করে আর ইনসাফের জায়গা যদি না পাও আল্লাহর মজলুমের তাড়াতাড়ি কবল করে সুতরাং আপনারা যদি এমন কোন পরিস্থিতিতে যে যেই ব্যক্তির হাতে ছিল ন্যায় বিচারের বা সেই ব্যক্তিই জুলুম করে এখন যাবো কোথায় এই সময়ের এই সময়ের কর্তব্যটা আল্লাহ রসুল বলে যে কিনা কি আল্লাহর কাছে দোয়া করো মজলুমের দোয়া আল্লাহর কাছে বরো তাড়াতাড়ি কবল হয় কাজে আমরা কোনো ব্যাপারে কোনো বিচারকের কাছে মজলুম হইলে আমাদের করার কিছু নাই না আছে কি করব আল্লাহর কাছে তবে আল্লাহর কাছে দোয়া কবল হওয়ার জন্য কিছু স্বার্থ আছে নিজের অপরাধগুলি দেখো নিজের অপরাধগুলি সংশোধন করো এবং আল্লাহর কাছে দোয়া করো কোন মজলুম যদি নিজের অপরাধ নিজে যদি অপরাধ থেকে বাঁচতে পারে আর জুলুম যদি সইতে পারে মজলুম যার হাতে বিচারের দায়িত্ব ছিল সে জুলুম করে এইরকম মজলুম নিজে যদি অপরাধ করে তাইলে ইদিক দিয়ে মজলুমও হইল ওই দিক দোয়াও কবল হবে না কাজেই মজলুম দোয়া কইলে আল্লাহ সালিমের বিচারটা ফাইতে হইলে নিজের অপরাধ সংশোধন করতে হবে অনেক সময় অনেকে বলে হুদুর আমরা তো মজলুম হইয়াই এত দোয়া করতেছি আল্লাহ কি দেখে না আল্লাহ বলে তোর আমল যে খারাপ তুই কি দেখোস না বলেন সমাধান সব প্রশ্নের আছে কি নাই বুঝে থাকলে বলুন তো মজলুমের দোয়া প্রবল হয় না কেন হ্যাঁ নিজের আমল খারাপ হওয়ার কারণে তোমার দুয়া প্রবল হয় না মহসিরিনাম তফসিরের কিতাবে লিখেছেন মজলুম যদি শুধুমাত্র নিজের আমলটা সংশোধন করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমীন জালিমের বিচার দুনিয়ার থেকেই শুরু করে দেয় জালিমের বিচার শুধু আকারে নয় দুনিয়ার থেকেই জালিমের বিচার শুরু করে দেয় তার জ্বলন্ত প্রমাণ ইউসুফ আলহ ইসলামকে বড় দরদারি দুলুম ফিরে পয় মেলাইছিল দুলুম নয় ইউসুফ আলহ ইসলাম কোন অপরাধে লিপ্ত ছিলেন কোন অপরাধে শুধু আল্লাহর কাছে বলতেন আল্লাহ বিচার দুনিয়ার থেকেই শুরু হয়েছিল কিনা হ্যাঁ বিচার দুনিয়ার থেকেই ইউসুফ আলহ ইসালামের ঘটনা এই কথার জ্বলন্ত প্রমাণ যে মজলুম যদি নিজেকে সংশোধন করে নিতে পারে যে জালিমের বিচার দুনিয়াতেই হইয়া যাবে কথা বুঝে আসছে না আর মজলুম যদি নিজেকে সংশোধন করতে না পারে দুনিয়াতে মজলুমও হলো সুবিচারও পাবে না কেন মজলুম সুবিচার হয় না বুঝতে পারলেন পরিষ্কার এবার বলেন রসুল করিম সাল্লি ওসাল্লাম তাই ইব্বাসীর হাতে মজলুম হইলেন না কেমন মজলুম এই যে যুবক রাস্তা ফেলেদেরকে মক্কায় ফিরে যাবেন সেই রাস্তার দুই লাইন করে দাঁড়াইয়া গেল এই মস্তান ছেলেরা যার সামান থেকেই অতিক্রম করে যান সেই পিছন দিক থেকে পাথরের ডিল মারে যার সামান দিকেই যান সেই পিছন দিক থেকে ডিল মারে যার সামান দিকে যান সেই পিছন দিক থেকে ডিল মারে ডিল খাইতে খাইতে নই যখন হুচট খেয়ে রাস্তায় পরে যান তখন যাদের সামনে পরে যান এরা হাতে ধরে দূর করে আবার দাঁড় করিয়া দেয় দাঠামারে চলার জন্য আবার চলতে থাকলে আবার হাত মারে এইরকম করতে করতে নবীর সমস্ত শরীর মুবারক জখম হইয়া রকতে লাল হইয়া তাহলে তাই যাওয়ার সিদ্ধান্তটা নবীর ভুলছিল ভুলছিল না ভুলছিল না বলছিল না নবী এবং নবীদের রক্তের বিনিময়ে বিনিময়েতের হেদায়ত হয় এবং হেদায়ত হয় দিয়ে তোমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করার চেষ্টা করে বিষয়টা বুঝতে না ভাইরা অনেকে বলে এই সিদ্ধান্তটা ভুল করলো এই জন্য মার্জা খাইলেন নবী ভুল সিদ্ধান্ত করে তাইফ হেমের খেলেন নবী ভুল সিদ্ধান্ত করে উহুদের ময়দানেমের খেলেন উহুদের ময়দানে নবী মার খাইছিলেন কিনা কি পরিমাণ দান দামক শহীদ হইল শরীরে অসংখ্য নবী বেহুস্প হয়ে পড়ে গেলেন পরে যাওয়ার কারণে নবীকে গোপন করা হইল এই পরিমাণ মার খাইলেন উহদের ময়দানে আল্লাহ রসুল ভুল সিদ্ধান্তের কারণে নবী আর নাইবে নবীর রক্তের বিনিময়ে উন্মতের হেদায়ত হয় এই কথাটা আমরা অনেকে বুঝি না অনেকেই ভুল সিদ্ধান্ত করি আমার খেলেন নবী তারিফের ময়দানে ভুল সিদ্ধান্তে আমার খেলেন নবী হুদের ময়দানে ভুল সিদ্ধান্তের কারণে খেলেন না রক্ত দিলেন উন্মতের হেদায়তের জন্য রক্ত দিলেন উন্মতের হেদায়তের জন্য নবী আর নাই বে নবীর দায়িত্বটা কিরকম হয় পরিষ্কার বাছা বলি আপনাদের দাঁতের ফাঁক দিয়া যদি কোনো সময় কাটা ঢুকে ঢুকে কিনে মাদেন দাঁতের ফাঁকে কাটা ঢুকলে দাঁতে ব্যথা হয় বেতা হয় এই কারণে জিব্বা এই কাটাকে ঠেলতে থাকে নিজে যায় কাটা কাঁটা জিব্দা না দাঁতে জিব্বা ঠেলে কেন দাঁতকে দাঁতের ভাগে কাটা ডুকে বেটা দাঁতে হয় দাঁতকে বেতার থেকে রক্ষা করার জন্য জিব্বা টেলতে নিজে দখম হইয়া যায় জিব্বার ঠেলার কারণে দাঁত জখম হয় না যে দাঁত বাসাইবার লাগি চলে সেই জখম হয় ঠিক তেমনি ভাবে নবী আর নাই রে নবীগণ নিজেরা দখম হইয়া অপিষ্টগুলিকে জাহান নাম থেকে রক্ষা করার চেষ্টা করে জিব্বা যেভাবে নিজের দখম হইয়া দাঁতকে বেতাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা চালায় ঠিক নিভাবে নবী আর নাই রেণ নিজেদের রক্ত বিসর্জন দিয়া মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা কিন্তু সেই দাঁত জিব্বাকে যদি কোনদিন সুযোগ মতে পায় এই অবদানের প্রতিশোধ নিয়ে আসারে কৃতজ্ঞ না নিমখ হারাম দাঁত যেমন ভাবে জিভার জন্য নিমক হারাম ঠিক তেমনি ভাবে ইসলামের নাম শুনলে যারা ভয় পায় এরা নবী আর না নবীদের জন্য নিমখ হারাম কথা পরিষ্কার বুঝলেন কিনা রসুল করিম সত্যসাম এক পর্যায়ে গাছের নিচে পড়ে গেলেন গাছের ছায় বসে গেলেন রসুল গাছের ছায় বসে যাওয়ার পরে আল্লাহ পাকবুল আলমীন জিব্রিল ফিরিস্তা পাঠাইলেন আমার নবীকে গিয়া বলো তারা তার সাথে যে ব্যবহার করেছে আমি আল্লাহ তো দেখেছি নবী প্রতিশ চান কিনা যদি প্রতিশুদ চান্তে দুই দুই পাহাড় আছে দুই পাহাড়কে একত্র করে আমি তায়েফবাসীকে নিস্তাচিত করে দেব প্রস্তাব নিয়ে জিব্রিল ফিরিস্তা নবীর কাছে আসলেন বললেন আপনি কি প্রতিশোধ চাইলে আল্লাহ এই এইভাবে প্রতিশোধ দিবেন আল্লাহ রসুল বলেন আল্লাহ আল্লাহ আমি প্রতিশোধ চাই না আমি এদের হেদায়ত চাই এইভাবে দুলুম করল এরপরও কি চান হেদায়ত চান নবী এবং নায় বেনবিরা মজলুম হইয়া রক্ত দিয়া জান দিয়া যারা হামলা করে যারা দূরম অত্যাচার করে এদের প্রতিশোধ নন এদেরকে জাহান নাম থেকে রক্ষা করতে চান এই জন্য বারো রকম স্মরণ রাখতে হবে নবী এবং নায় বেনবির চেয়ে বড় উপকারী বড় আকনজন বড় হিতাকাঙ্ক্ষী দুনিয়াতে আর কেউ হতে পারে না তের বৎসরের মক্কি জিন্দিগির কিছু ঘটনা শুনিল সামান্য তের বৎসরের মক্কি জিন্দিগিতে এইভাবে তারা যত দুলুম নির্যাতন দুলুম অত্যাচার করেছে সবগুলি সচল বিনা প্রতিবাদে নীরবে সহ্য করেছে। এই তেরো বৎসরের মক্কি জিন্দিগির শিক্ষা কি আমরা বলে গেছি হ্যাঁ আমরা বলে গেছি তেরো বৎসরের মক্কি জিন্দিগির শিক্ষা বলে গেছি বলেই। আমরা কেউ কেউ হক কথা বলতেই না আর কেউ কেউ হক কথা বললে যখন জুলুমের স্টিম রুলার চলে তখন ওই সবে মিলে বলতে দেখি ভুল সিদ্ধান্ত করেছিল মার খাইতে সে ইচ্ছা মতো এটাই কি তেরো বৎসরের মক্কি জিন্দিগির শিক্ষা এই শিক্ষা তের বছরের মক্কি আরেকটা ঘটন বলি হজরত বিলা আল্লাহ তালানহু তেরো বৎসরের মক্কি দিন দিগিতে ইসলাম গ্রহণ করলেন নবীর দাবাত কবুল করলেন দাওয়াত কবুল করার কারণে বিলাউল আল্লাহ তালানহুর শরীরে থাহর সরাইয়া আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালু যে বালুর কোন গায়ের চামড়ায় বললে টুষা উঠে যায় এমন পালুর মধ্যে চিট করাইয়া শুয়াইয়া মুখের উপর বিশাল পাতর তেরো বছরের মতো ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আর একজনের নাম ছিল হজরত খাব্বাব রাজি আল্লাহ কেন ইসলাম গ্রহণ করলেন এই জন্য আগুনের নুহার শলা পুরাইয়া লাল করিয়া উনার কমরে চাপাইয়া ধরিয়া রাখা এই পুরা লোহা লাল পুরা লোহা এই লোহার আগুনে উনার গায়ের চামড়া জ্বলিয়া চর্বি গলিয়া গোলন্ত চর্বি লাগিয়া এই লোহা টান্ডা হইত বর্তমান জুনিয়ার আলেনদের প্রতি তো এখনো এতটুকু জঘন্য নির্যাতন হয়নি রসুলের যুগে রসুলের চুকের সামনে রসুলের অনুসারী ইমানদারকে এইরকম দোলুন অত্যাচার করা হয়েছে তাদের ক্ষেত্রে পাকা দাম কেটে নেওয়ার কারণে না তাদের কাঁচা আলে পাড়া দেওয়ার কারণে না তাদেরকে জাহান নাম থেকে রক্ষার চেষ্টা করার কারণে যাদেরকে জাহান নাম থেকে রক্ষার চেষ্টা করেন এরাই জুলোম করে কেন জাহান নাম থেকে রক্ষার ফতে চলতে গেলে দুনিয়ার স্বার্থ নষ্ট হয় দুনিয়ার স্বার্থ মানুষকে কেমন জানুয়ার বানাইতে পারে কেমন হিংস্র বানাইতে পারে। দুনিয়ার স্বার্থ মানুষকে কেমন জালিম বানাইতে পারেন তেরো বছরের মক্কি জিন্দিগিতে আঙ্গুলে গোনার মতো যে কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আরেকজনের নাম ছিল হজরতার্লাহা আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়া হজরত সুময়ার্লাহ আনহার লজ্জাস্থানে আঘাতক্ষীরা শহীদ করেছিল এই জুলুম এই রকম জুলুম নির্যাতনের ভিতর দিয়া গেল তেরো বছর নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করতে গিয়া গেল চল্লিশ বছর নবতের দলিল সাব্যস্ত করার পরে মুহাম্মাদুর রসুল্লাহ পরিচয় দেওয়ার পর এই রকম পাশবিক নির্যাতন সহ্য করিয়া নবী এবং নবীর অনুসারী মুসলমানদের গেল এই তেরো বৎসরের দুলুম নির্যাতনের পর আল্লাহ তকরব্বুল আলমীর নির্দেশ দিলেন আর একতরফা দুলুম নির্যাতন সহ্য করা নয় এবার আপনি মক্কা শহীদ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান আল্লাহর নির্দেশে রসুল মদিনা শরীফ চলে গেলেন মদিনা শরীফ চলে যাওয়ার পর আল্লাহ নির্দেশ দিলেন আর একতরফা দুলুম নির্যাতন সহ্য করা নয় এবার জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ান সন্ত্রাসীদেরকে দমন করার জন্য রুখে দাঁড়ান তেরো বৎসরের মক্কি জিন্দগিতে জালিমের বিরুদ্ধে জালিমদের দমন করার আন্দোলন ছিল না কেন ছিল না দশ বৎসরের মদনী জিন্দগিতে আল্লাহ সেই নির্দেশ দিলেন কেন তার কারণ যুদ্ধের মাধ্যমে সন্ত্রাসীদের সন্ত্রাস বন্ধ করার দায়িত্ব সরকারের দায়িত্ব তেরো বৎসরের মক্কি দিন দিক রাসুলের কোন সরকার ছিল না এই জন্য একতরফা দুলম সহ্য করতে হইছে প্রতিশোধ প্রতিবাদ করার দমন করার কোনো ব্যবস্থা ছিল না যতদিন পর্যন্ত মুসলমানদের সরকার না থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদেরকে কোনো জালিম জুলুম করলে এভাবেই সহ্য করতে হবে ইজানবীর বৎসরের শিক্ষা এই তেরো বৎসরের মক্কি জিন্দিগির ভিতরে দৈনিক বেলার নামাজ ফরজ হয় হিজরতের বৎসরখানা কাকের আল্লাহ রসুল মেয়েরাজে গেলেন মেয়াজ থেকে আল্লাহ পাকুল আলালামিন উম্মতের জন্য পাঁচবেলার নমাজ ফরজ করে দিলেন এই ফাঁকবেলার ফরজ নমাজ আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে নবী উম্মতের মধ্যে ঘোষণা দিলেন আসলা তুমি তাহল জাননা নামাজ বেহেস্তের চাবি এরপরেও যে মুসলমান নামাজ পড়তে চায় না সে মুখের বাসায় নয় সে তার কাজের বাসায় বলতে চায় নবী মেরাজ থেকে বেহেস্তের চাবি এনে আমাকে দিলে কি হবে আমি সেটা নেব না বলেন যে মুসলমান এরপরেও নামাজ পড়তে চায় না সে কি বলতে চায় নবী বেহস্তের চাবি দিলেও আমি নেব না ছাড়া নমাজ মুসলমান হইয়া নমাজ না পড়ার কোন কারণ হতে পারে না সুতরাং তেরো বৎসরের মক্কি দিন্দিগি এবং দশ বৎসরের মদনী জিন্দেগিতে যে কাজ রাসুল নিজে করেছেন উম্মতকেও করতে বলেছেন সেই কাজ উম্মতের জন্য সেই কাজে নবীকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে নবীর অনুসরণ অনুকরণকেই যে কাজে নবীকে অনুসরণ অনুকরণ করতে হয় ওই কাজটাকেই নবীর সুন্নত বলা হয় ওই কাজটাকেই নবীর সুন্নত বোলাম দশ বছরের মতনী দিন দিগিতে আল্লাহ রসুল একটা সরকার গঠন করলেন কি করলেন সরকার গঠন করলেন দশ বছরের মতনী দিন দিগিতে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা রাষ্ট্রের জন্য লিখিত সংবিধান রচনা করলেন রসুলের রচিত সেই সংবিধানের নাম ছিল ঐতিহাসিক মদিনা সনদ ঐতিহাসিক মদিনাসনদ সেই মদিনা সনদ নাম সংবিধানে উল্লেখ ছিল মদিনার মুসলমানেরা যেমন স্বাধীনভাবে নিজেদের ইসলাম ধর্ম পালন করতে পারবে তেমনিভাবে মদিনার অন্যান্য ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে আপন আপন ধর্ম পালন করতে পারবে মুসলমানদেরকে তাদের ধর্ম পালনে যেমন আর কেউ বাধা দিবার অধিকার রাখে না তেমনিভাবে অন্য ধর্ম পালনকারীদের কেউ ধর্ম পালনে কোন মুসলমান বাধা দেওয়ার অধিকার রাখে না তবিল রসুলের ঐতিহাসিক মদিনা সনদে সব ধর্মাবলম্বীদের আপনাপন ধর্ম পালনের স্বাধীনতা ছিল কিনা রসুল যে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে মুসলমান ছাড়া আর কোনো ধর্মাবলম্বী সেই রাষ্ট্রে বাস করতে পারবে না এটা কি বাস্তব কথা না গাঞ্জাগুরি কথা এগুলি গাঞ্জাগরি কথা রসুল যেহেতু সরকার গঠন করেছেন এইবার জুলুম নীরবে সহ্য করা নয় জুলুম বন্ধ করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই কারণে তেরো বৎসরের মক্কি জিন্দিগিতে এমন অবর্ণনীয় জুলুম সহ্য ও রসুল তাদের বিরুদ্ধে একটি যুদ্ধও করেননি দশ বৎসরের মদনী জিন্দিগিতে রসুল সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাস দমন করার জন্য ছয় ষট্টিটা যুদ্ধ পরিচালনা করেছে আপনাদের বুঝে যেতে হবে তেরো বৎসরের একটা যুদ্ধও করলেন না জালিনদের বিরুদ্ধে দশ বছরের মদনী জিন্দিগিতে যুদ্ধ করলেন কেন যুদ্ধের মাধ্যমে বন্ধ করা সরকারের দায়িত্ব তেরো বৎসরের মক্কি দিন্দিগিতে রসুলের সরকার ছিল না এই জন্য যুদ্ধের মাধ্যমে সন্ত্রাস দমনের সুযোগ ছিল না দশ বৎসরের মদনী জিন্দিগিতে রসুল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবার রসুলের সরকার আছে কাজেই এবার যুদ্ধের মাধ্যমে সন্ত্রাস বন্ধ করার দায়িত্ব আছে কথা বুঝে আসল কিনা সিরাতুন উন্নবী তৃতীয় অংশের নাম রসুলের মদনী দিন সিরাতুলনবীর তৃতীয় অংশের নাম রসুলের দশ বছরের মদনী দিন্দিগি রসুলের জীবনের শের দশটা বৎসরের ইতিহাস যে মুসলমান জানে বুঝে এই মুসলমান রাষ্ট্রীয় জীবনে ইসলামের নাম নেওয়া যাবে না এমন কথাও বলতে পারে তাহলে তুমি রসুলের জীবনী তুমি কোন রসুলে বিশ্বাসী তুমি কোন রসুলে বিশ্বাসী রাষ্ট্রীয় জীবনে ইসলাম বলা যাবে না রসুল দশ বছরের মত নিদিন দিবিতে কি করছিলেন কি করছিলেন ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন একটা রাষ্ট্রের জন্য সংবিধান রচনা করেছিলেন এবং সেই সংবিধান মতো সমস্ত মুসলমান অমুসলমান সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করেছিলেন এটাই ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এই তেরো বৎসরের এবং দশ বৎসরের মত নিজে আল্লাহ রসুল যে কাজগুলি নিজেও করেছেন উন্মদকেও করতে বলেছেন উৎসাহ উদ্দীপনা দিয়েছেন প্রেরণা জুগিয়েছেন ওই সমস্ত কাজের জন্য রসুল মদের আদর্শ এবং সেই সমস্ত কাজের বেলায় রসুলের রসুলের জীবন এটা উন্মতের জন্য শরীয়তের দলিল চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগের জিন্দগি নবীর জন্য নবুয়তের দলিল চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরের তেইশ বৎসরের জিন্দেগী তেরো বৎসরের মক্কি জিন্দেগি এবং দশ বছরের মদনী জিন্দগি এই দুটা জিন্দেগী উন্মতের জন্য শরীয়তের দলিল উন্মতের জন্য শরীয়তের দলিল মানে জীবনের ই অংশ উন্মতকে ফলো করতে হবে ওহিফাওয়ার ফরের জিন্দেগি নবীর এটা উন্মতের উন্মতের কি করতে হবে ফলো করতে হবে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে অনেকে বলে যে নবীর জীবন আমি অনুসরণ করব কিভাবে নবীর ক্ষুদ্রতীয় ভারসন হয়েছে আমার কি হয়েছে বলেন এটা কোন অংশের কথা বলল যে অংশ উন্মতের জন্য শরীয়তের দলিল নয় সেই অংশের কথা যে অংশ তোমার অনুসরণ করতে কেউ বলে না নবীর জীবনের জীবন ইতিহাস নবীর জীবন আদর্শ অনুসরণ করতে হবে ওহিনাজিল হওয়ার পূর্ববর্তী চল্লিশ বছরের জীবন ইতিহাস নয় ওহিনাদিল হওয়ার পরবর্তী তেইশ বছরের জীবন ইতিহাস উন্মতের জন্য সরিহতের দলিল তার জন্য কিছু দলিল উন্মতের জন্য সরিহতের দলিল এখানে আবার আরেকটা প্রশ্ন আসতে পারে ওহিনাদিল হওয়ার পরবর্তী তেইশ বৎসর বয়সে তেইশ বৎসরের জিন্দগিতেই তো রসুল মেয়েরা জেগেছিলেন এই অংশের কাজ যদি আমাদের জন্য অনুসরণ করতে হয় তাহলে তাহলে তো আমাদেরও মেরাজে যাইতে হয় এই প্রশ্নের জবাব হইল যে পরবর্তী তেইশ বৎসরের জিন্দিগিতে রসুল যত কাজ করেছেন এবং আমাদেরকেও করতে বলেছেন সেই কাজগুলির জন্য তিনি ওদের আদর্শ তেইশ বৎসরের জিন্দিগিতে রসুল নিজে করেছেন কিন্তু আমাদেরকে করতে বলেননি সেই কাজ সেই কাজের বেলায় আমরা তাকে ফলো করবো না করতে পারব না বুঝে থাকলে বলুন তেইশ বৎসরের জিন্দগির সবগুলি কাজকে আমরা ফলো করব না যে কাজগুলি আমাদেরকে ফলো করতে বলেছেন তেইশ বৎসরের জিন্দি নবী নমাজ পড়েছেন কিনা আমাদেরকেও ভরতে বলেছেন কিনা তেইশ বছরের জিন্দগিতে নবী রুদা রেখেছেন কিনা আমাদেরকেও রাখতে বলেছেন কিনা তেইশ বৎসরের জিন্দগিতে নবী হালাল হারাম মেনে চলেছেন কিনা আমাদেরকেও চলতে বলেছেন কিনা তেইশ বৎসরের জিন্দগিতে নবী ইমান নিয়া আখানাতের প্রতি ইমান্ন জাহান নামের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান সমস্ত নবীর রসুলগনের প্রতি ইমান নিয়ে জীবনযাপন করেছেন আমাদেরকেও ইমান নিয়ে জীবনযাপন করতে বলেছেন এই কাজগুলির জন্য নবী ওদের আদর্শ এইগুলিকেই নবীর সুননত বলা হয় এইগুলিকেই কি বলা হয় সুন্নত বলা আর কয়েক মিনিট সময়ে নবীর সুন্নত সম্পর্কে কিছু কথা খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান কি বলবো আমার মনে হয় প্রতি হাজারের নয়শো নিরানব্বই জন মুসলমান নবীর সুনত সম্পর্কে পরিষ্কার কোন ধারণাই রাখে না নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহৃত হয় নবীর সুন্নত কথার অর্থ কটা তিনটা এক নম্বর নবীর সুন্নত কথার অর্থ নবীর হাদিস দুই নম্বর নবীর সুন্নতকতার অর্থ নবীর ওই আমল যে আমলের ভ্যানু ফরদ ওয়াজিবের চেয়ে কম নফল মুস্তাহাবের চেয়ে বেশি নবীর সুন্নতকতার তিন নম্বর অর্থ নবীর শিক্ষা দেওয়া নিয়ম নীতি নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা সুন্নত নবীর সুন্নতকতার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নতকতার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর সুন্নতকতার তিন নম্বর অর্থ নবীর তরিকা সামনের কথাগুলি বোঝার সুবিধার্থে পরিষ্কারভাবে ভাবে স্মরণ রাখুন নবীর সুন্নত কথা তিনটা অর্থ নবীর হাদিস নবীর আমল নবীরা সিরিয়াল বাই সিরিয়াল এক নম্বর হাদিস দুই নম্বরত্ব নবীর আমল তিন নম্বরত্ব নবীর তরিকা এক হাদিসে রসুল করিম সাল্ল ইসলাম বলেন তারাক তুফি কুম আমরাই নিলাম তাদু বা তামাস্তুম বিহি বা আল্লাহ রসুল বলেন হে আমার উন্মতেরা আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার কালে দুইটা জিনিস তোমাদের হাতে রেখে যাবো যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস সক্ষভাবে আক্রেয়া থাকবে ততদিন পর্যন্ত তোমরা জাহান নামের পথে যাত্রী হবে না একটা জিনিসের নাম আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয় জিনিসটার নাম রসুলের সুন্নত হাদিস এই হাদিসে আল্লাহ রসুল নিজেই রসুলের সুনত কথাটার রসুলের হাদিস অর্থে ব্যবহার করেছেন এই হাদিসে রসুল রসুলের সুন্নত কথাটার কি অর্থে ব্যবহার করেছেন রসুলের সুন্নত কথার এক নম্বর অর্থ হইল রসুলের হাদিস দুই নম্বর এক হাদিসে আল্লাহ রসুল বলেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরস করেছেন আর রাতের বেলায় তারা বিহের নমাজ পড়া আমি রসুল তোমাদের জন্য সুন্নত করেছি দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ রাতের বেলায় তারা আবির নামাজ রসুলের সুন্নত এখানে রসুলের সুন্নত কথা দুই নম্বর অর্থে বিপরীত রসুলের আমলের কারণে তার আবি আল্লাহ নির্দেশে নয় তবে রমজানের দিনের বেলায় নমাজ আমাদের প্রতি ফরজ হয়েছে সরাসরি আল্লাহর নির্দেশে বন্দার প্রতি কোন আমল ফরজ হয় সরাসরি আল্লাহর নির্দেশে আর বন্দার জন্য কোনো আমল সুনত হয় নবীর আমলের কারণে তারাবিন নমাজের আমল নবিন্ন হয়েছে অনেকে তারাবী নমাজ কত করে দিতে এই হাদিসের দোয়াই দিয়া হেতনা করে কেন কি হাদিস এক হাদিসের উল্লেখ আছে রসুল এখ রিম সাল্লাম এসার পরে ফজরের আগে এগারো রাখাতনামাজ হতেন বিতির সহ এগারো রাখাতনামাজ হতেন বিতির সহ কত টাকাত বাদ দিলে কত তাকে আট টাকা এই আট টাকা তারাবি অথচ হাদিসে পরিষ্কার উল্লেখ আছে এই আট টাকাত রসুল বারো মাস পড়তেন বারো মাস বারো মাস যে নাম তার হাদিস না তারাবি ফিট করিয়া দেয় এরা হাদিস মানে না হাদিস জালিয়াতি করে হাদিস জালিয়াতি করে আরেক হাদিসে উল্লেখ আছে রসুল এ করিম সাল্লাম তেইশ রাখাত নামাজ পড়তেন বিতির সত কত রাখা তেইশটা ঘাতের মধ্যে বিতিরের তিন রেখাত বাদ দিলে কড়া ঘাতা নেই এই হাদিসে উল্লেখ আছে এই নামাজগুলি শুধু রমজানে ভরতেন অন্য সময় নয় এবার বলুন আটরাঘাতেরও হাদিস আছে কিনা শুধু রমজানে না বারো মাস বিশ রাঘাতেরও হাদিস আছে কিনা বারো মাস না রমজানে এবার বললেন কম তার কি নাম আঠরাঘাতের নাম তা হাজু বিশ নাম তা আট রাখাতের নাম তাহার্জুদ বিশ রাখাতের নাম তারাবি তাহের হাদিস তারাবির মেয়েদের হিট করে যায়। এটা বলে হাদিস বানান না হাদিস নিয়া চক্রান্ত করা হাদিস নিয়ে চক্রান্ত করা হাদিস নিয়ে জালিয়াতি করা রসোল্লা করিম সাল্লবের এই আমলের কারণে উন্মতের জন্য বিশ রাখাত তারা বিসন্নত হয়েছে কত রাখার তারা বিহাজুত কত রাখা ফরাসন আছে আছে কিনা না তারাবি কত রাখা ফরাসনত বিশ টাকা কাছে হাদিস তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল নিজেই রসুলের সুন্নত কথা দেবে রসুলেরা আমার অর্থে ব্যবহার করেছেন আর এক হাদিসে রসুল বলেন মান মানাবি সুন্নতি উম্মতি আজরু মিয়াতি শাহিদ যে ব্যক্তি যে যুগে আমার উন্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে সেই যুগে যারা আমার সুন্নত পালন করবে একশত শহীদের সব পাবে এখানে আমার সুনত বলতে আমার হাদিস নয় এখানে আমার সুনত বলতে আমার আমল নয় এখানে আমার সুন্নত বলতে আমার তরিকা বুঝানো হয়েছে এ খাদিসে আল্লাহ রসুল নবীর সুন্নত্রে নবীর হাদিস হর্তে ব্যবহার করেছেন আরে খাদিসে আল্লাহ রসুল নবীর সুন্নতকে নবীর আমল হত্তে ব্যবহার করেছেন আরে খাদিসে আল্লাহ রসুল নবীর সুন্নতকে নবীর তরিকা হর্তে ব্যবহার করেছেন তরিকা শব্দের অর্থ নিয়ম পদ্ধতি তরিকা শব্দের অর্থ নিয়ম পদ্ধতি মানুষের জীবনে যত কাজ আছে সকল কাজ প্রথমত দুই প্রকার হয়তো সংসারের কাজ আর নয় ধর্মের কাজ সংসারের কাজের বেলায় নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি আছে ধর্মের কাজের বেলায় নবীর শিক্ষা দেওয়া নবীর নিয়ম পদ্ধতি আছে এই শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতির নাম নবীর তরিকা শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতির নাম নবীর তরিকা যে আদিজের অতুল বলেছেন আমার শূন্যতে অটল থাকলে যে যুগে আমার উন্নতের আমার শূন্যত ছেড়ে দেবে সেই যুগে যারাই আমার শূন্যতে অটল থাকবে একশো শহীদের সব পাবে এখানে আমার সুন্নত বলতে হ্যাঁ বলতে আমার আমল নয় আসরের চার রেখাত ফরজনমাদের আগে সার রেখাত সুন্নত ফা নবীর আমল ছিল নবীর আমল ছিল বলুন ফরজনমাদুই যে পরে না এ সারি রেখাত সুন্নত ফললে একশো শহীদের সত পাইব তাহলে আদিজের অর্থ কি ইহাদিসেরত্ত নবীর আমল নয় ইহাদিসের রত নবীর তরিকা যে যুগে উন্মতেরা ব্যাপকভাবে নবীর তরিকা ছেড়ে দেবে মঙ্গরা তরিকায় ধর্ম পালন করবে ওই যুগে যদি নবীর তরিকা মতো যারা ধর্ম পালন করে এরা একশত শহীদের সব পাবে নবীর এই তরিকা ওহিনাজিলের আগের চল্লিশ বৎসরের জীবন ইতিহাসে পাওয়া যায় ওহিনাজিলের পরের তেইশ বৎসরের জীবন ইতিহাসে নবীর তরিকা জানতে হইলে নবীর তরিকা মতো জীবনযাপন করতে হইলে নবীর জীবন ইতিহাসটা জানা দরকার নবীর জীবন ইতিহাস জানা দরকার আজকে এর বেশি আর আলোচনার সময় সুযোগ নাই আগামীকাল কোথায় যেন প্রোগ্রাম আপনাদের এলাকায় মসজিদ তৌফিকে আগামীকাল প্রোগ্রাম আছে ইনশাল্লাহ আগামীকাল এই নবীর সন্নত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আপনারা সেখানে যাবেন আজকের বাকি আলোচনা ওইখানে ইনশাল্লাহ করা এখন বন্ধুরা আপনাদেরকে কিছু কথা বলবেন শোনেন এরপরে ইনশাআল্লাহ আলাম